जीवन दशा बार्धक तक शब्द टी तुम्हारा बोलो ना तरय सहित कथा बोल तक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 لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুগন সে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম জান্নাত কোন পথে আলমিন জান্নাত দিতে চাচ্ছেন কি করলে আমি জান্নাত পেতে পারবো আল্লাহর সাথে আমার এই চুক্তি অব্যাহত থাকবে অক্ষুণ্ণ থাকবে অবুল্লা আলমিনের কাছে আমি যখন যাব সময় মতো তিনি আমাকে আমার জান্নাত বুঝিয়ে দিবেন কি আমল করলে জান্নাতের সেই মসৃণ পথ আমার জন্য বাধাগ্রস্ত হবে সে বিষয় আমরা কথা বলছিলাম গত পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে সে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে অনেক ক্ষেত্রেই আমি বিভ্রান্ত হই শতানের কারণে অনেক ক্ষেত্রে আমি বিভ্রান্ত হই আমার আপনজনের কারণে অনেক ক্ষেত্রে আমি বিভ্রান্ত হই নিজের নবসের কারণে অনেক ক্ষেত্রে আমি ও ওর বিধিবিধান না না বুঝে মূর্খতার কারণে জাহালাতের কারণে দিন জ্ঞান না থাকার কারণে দিনকে পাওয়ার জন্য দিন বুঝার জন্য এমন এমন লোকদের কাছে যাচ্ছি এমন এমন লোকদের ধরনা দিচ্ছি যারা আমাকে দিন শিখাবে থাক দূরের কথা যারা আমাকে দিনদার হিসেবে আল্লাহর সামনে পেশ করবে থাক দূরের কথা রব্বুল আলমিনের সাথে আমার জান্নাত কেনাবেচার যে চুক্তি হয়েছে সেই চুক্তি অক্ষুন্ন রাখার তালিম দিবেন থাক দূরের কথা এমন এমন আকিদা বিশ্বাসের সাথে আমাকে সম্পৃক্ত করছেন এমন এমন কাজ আমার দ্বারা করিয়ে নিচ্ছেন যে কাজগুলোর কারণে আগে আমি আমার পরিচয় আমার পরিচয় ছিল আমি গুণাহার নিজের গুণাসুদ্রানের জন্যে নিজেকে আল্লাহালা বানানোর জন্যে তিনি আর ভণ্ড প্রতারকদের অভাব দুনিয়ায় বিশেষত আমাদের ভারতীয় উপমহাদেশে এর অভাব কোনো কালে কম দেখা যায়নি এবং এটা নতুন কোনো বিষয় নয় কোরআন এর সাক্ষী করিমের মধ্যে রব আলীন জায়গায় জায়গায় এই সমস্ত ভণ্ড প্রতারকদের সম্পর্কে বলেছেন এই সতর্ক করানোর জন্য আলামিন বলছেন ও ইমানদারেরা ইমানদারদের উদ্দেশ্য করে রবুল আলামিন বলছেন কারণে এই ইমানদাররাই তো বিভ্রান্ত হয় তাদের কাছে গিয়ে নিজের দিনকে নিজের আকিদা বিশ্বাসকে নিজের তহিদের বিশ্বাসকে ওই সমস্ত ভণ্ডদের কাছে প্রতারকদের কাছে গিয়ে তিনি শেষ করে ফেলেন রবুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে তারা কিন্তু তোমাকে রবের সাথে মিলিয়ে দিবে না রবের সাথে তোমার নষ্ট হওয়া সম্পর্ককে আবার জুড়ে দিবে না তারা যে কাজটা করবে সেটা হচ্ছে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে তাদের সম্পদকে গ্রাস করা এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য বন্ধুগণ দিনকে নিয়ে এক বাণিজ্য শুরু হয়েছে এই বাণিজ্য অত্যন্ত ভাবে দুনিয়ার দিক থেকে সফলজনক বাণিজ্য সফল ব্যবসা এক চেয়ে ব্যবসা জগতে আর কিছু আছে কিনা আমাদের জানা নেই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আল্লাহ তাহলে সমস্ত উম্মতে মুসলিমাকে হজরত রসুল করিম সাল আলু আসাল্লামের এই সহজ সরল উম্মতকে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে কবল থেকে হেফাজত না আমিন প্রিয় বন্ধু গণরবুল্লা আল বলছেন যে তারা শুধু মানুষের ওই মাল সম্পদ খেই ক্ষান্ত হয় না ওয়াসুদ্দিন আনসাবাহ মানুষকে আল্লাহর পথ থেকে বাধাগ্রস্ত করে এটা কিভাবে হয় এটা স্পষ্ট বর্তমান সমাজের যে দরবারগুলো আমরা দেখি সেখানে দেখাই তো যায় নামাজের খবর নাই কোনো আমলের খবর নাই সেখানে বিকৃত রূপে বিকৃতভাবে বিকৃত পন্থায় পদ্ধতিতে জিকিরের আসর জমে বিকৃতভাবে সেই আসর মধ্যে দরুদের বিকৃত আমল শুরু হয় যেগুলোর কোনো ভিত্তি নাই হাজিসে নাই কোরআনে না তাবি ইরা করেছেন না তবে তাবিরা করেছেন না মা শায়কিনে করেছেন না মহাদ্দিসে কেরাম করেছেন না ফোকাহ করেছেন না হকানি ওলামায় কেরাম করছেন কেউই না সব চলছে এসব কে নিয়ে আল্লাহ করেন আমাদেরকে আপনাদেরকে সতর্ক করাই আসলে তবে রব আলমিনের সাথে আমাদের জান্নাত কেনাবেচার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অব্যাহত থাকবে অক্ষুন্ন থাকবে সময় মতো আমরা আমাদের সে আসল ঠিকানা বুঝে পাবো ইনশা আল্লাহ বন্ধুগণ এই সম্পর্কে আমরা বলছিলাম এখন আপনি কিভাবে বুঝবেন কে হক কে না হক কে ভণ্ড কে সত্যিকার না এ বে নবী কে প্রতারক কে সত্যিকার আলেম কে অলামায় সুদের অন্তর্ভুক্ত কে সত্যিকার হাকি কে আলেন তাদের অন্তর্ভুক্ত কিভাবে বুঝবেন বুঝার সহজ পথ ইস্কেল রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা পেয়েছি সেটাও স্পষ্ট যেখানে হাজার ইব্রাহিম আলিম দোয়া করেছিলেন নির্মাণের পর যে আল্লাহ এই জমিনের মধ্যে এমন কাউকে আপনি পাঠাবেন যিনি কিছু মিশন আদায়ের মাধ্যমে এই জমিনকে আবাদ করে দিবেন তিনি দোয়া করেছিলেন সন্তান ইসমাইল আলী সাল্লাম সহ রবুল্লা আলামিন, সেই নবী এবং হবু নবী ওই দুই নবীর দোয়াকে কবুল করেছেন এবং তাদের বক্তব্যটা এত পছন্দ হয়েছে রবুল্লা আলমিনের ওই মিশনের যে ধারাগুলো এত পছন্দ হয়েছে তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি জমিনের মধ্যে এমন কোন তিলাওয়াত করতে পারবেন দ্বিতীয় হচ্ছে তিনি আন কে মানুষকে শিখাবেন প্রিয় বন্ধুগণ ছোট্ট একটা বিরতিতে যাব। এ বিষয়ে আমরা বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ইনশা আল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু থেকে কারমা যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ যেভাবেই হোক দিয়েছেন মূল নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক পথ অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে কেমন ছিল রাসুল সাল্লাহ আলাহি ওসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদের রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াসাল্লাম এর সন্ন্যতে অভাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন হিস্ট্রিবি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ देखूल वरमी बंधुगण बितर आगे विषय যে মিশন আদায়ের মাধ্যমে একজন প্রকৃত আলেম করিম সাল আলী আসাল্লামের নায়ব হিসাবে নিজের পরিচয় দিতে পারবেন একজন প্রকৃত মুতাকি একজন প্রকৃত পথ প্রদর্শক যেই যোগ্যতার মাধ্যমে এই মহান দায়িত্ব তিনি আদায় করতে পারবেন সেই যোগ্যতা মধ্যে একটা হচ্ছে যে তিনি কোরআনুল করিমকে শুদ্ধ রূপে তেলাওয়বাদ করতে পারবেন কোরআনুল করিমকে যদি কেউ শুদ্ধ রূপে তেলাওয়াত করতে না পারে তার লক্ষ লক্ষ ভক্ত থাকুক সামাজিকভাবে তিনি অনেক প্রতিষ্ঠিত কোন প্রভাবশালী ব্যক্তি হোক রাজনৈতিক অন্দনে দুর্দণ্ড প্রতাপশালী হোক সে অর্থবিত্ত সব কিছুতে তিনি সকলের ধরা ছোয়ার বাইরে হোক তার ওরসের মধ্যে হাজার হাজার গরুর আমদানি হোক ওটের আমদানি হোক মহিষের আমদানি হোক এগুলো কোনো মানদণ্ড নয় একজন হকাহানি রাহবারের জন্য দিনী মুরব্ব এগুলো কোন মানদণ্ড নয় কোর আন যে মানদণ্ড দিয়েছে মানদণ্ড দিয়েছে সেটা হচ্ছে প্রকৃত মানদণ্ড সে মানদণ্ডের এক নম্বর মানদণ্ড হচ্ছে শুদ্ধভাবে আন নিজে পড়তে জানবে কোর আন হচ্ছে আমার মূল নীতি কোর আন হচ্ছে আমার সংবিধান এই সংবিধানই আমি পড়তে পারি না সংবিধানই শুদ্ধ উচ্চারণ করতে পারি না অশুদ্ধভাবে যদি কেউ কিছু পড়েও এটাও গ্রহণযোগ্য নয় বরং হাদিজ শরীফে আসছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন কোরআনের বহু পাঠক তো এমন আছে যারা কোরআন পাঠ করে অশুদ্ধ পাঠ করে কোরআন তাদেরকে লানত করে কারণ কোরআনকে অপমান করা হচ্ছে প্রিয় বন্ধুগণ এই যোগ্যতা থাকতে হবে নিজেকে রাহবার শরিয়ত দিনের পথ প্রদর্শক রসুলের নাইব হিসাবে নিজেকে যদি কেউ প্রমাণ করতে চায় নিজেকে যদি দাবি করতে চায় এই প্রথম যোগ্যতা তার লাগবে আপনি কতদিন এমন পরিবেশের মুখোমুখি হয়েছেন বলুন তো আপনার বিবেককে প্রশ্ন করুন নিরপেক্ষ অবস্থান থেকে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আল্লাহর বসতে আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করছি নিরপেক্ষ অবস্থান কার পক্ষ নেওয়ার দরকার নেই কথিতা তিনি আপনাকে কতদিন শিখানোর জন্য সাথে নিয়ে বসেছিলেন বা কাউকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই ভক্তকে সুরে ফাতেহাটা শিখিয়ে দাও ওর আনের কিছু সুরা যেগুলো নামাজের মধ্যে পড়তে হয় অন্তত অন্তত সেই সুরাগুলা তাকে শিখিয়ে দাও কতদিন আপনি এমন পরিবেশের মুখোমুখি হয়েছেন আমি জিজ্ঞেস করি আপনি দরবারে গিয়েছেন শুনেছেন পীর করতেছেন আলোচনা করতেছেন বাবার প্রশংসা করতেছেন নিজের বাবার প্রশংসা করতেছেন এই দরবারের মহত্ব বয়ান করতেছেন মান্যৎ মানলে কি হবে সেই মহত্ত্ব সেই ফজিলত বয়ান করতেছেন আপনার সামনে জিকির শুরু করছেন ভিন্ন তরিকায় ভিন্ন পদ্ধতিতে ভিন্ন শব্দে নানা রকমের সুরিয়ত বিরোধী তরিকা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শুরু করেছেন আপনি সেই সাথে গা মিলিয়ে দিয়েছেন খিচুড়ি রান্না হয়েছে তবারক রান্না হয়েছে সেগুলো ভোগ করেছেন আর মনে মনে ভাবছেন ভিতরের সমস্ত কলুষতা দূর হয়ে গেল আত্মা পবিত্র হয়ে গেল আজ থেকে আল্লাহর সাথে নতুন করে আমার চুক্তি নবায়ন হয়ে গেল আমি সব কিছু অর্জন করে ফেললাম এটাই কি দিন এটাই কিশোরিয়া আল্লাহ কি তা বলেছেন না রসুল তা বলেছেন সমস্ত কোরআন করিমের মধ্যে আপনি খুঁজে দেখুন আহাদিসগুলো খুঁজে দেখুন শরীয়তের বিষয় পড়ুন অধ্যয়ন করুন হাক্কানি আলেমদের কাছে যান দিন বুঝুন শিখুন দেখুন কোথায় আছে এগুলো কেন নিজের এই তৌহিদের বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছেন কেন এই শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছেন কেন এই সমস্ত কবর পূজারিদার অনুসরণ করে নিজের সম্পদ ইমানই সম্পদকে নষ্ট করছেন এবং নিজের দুনিয়ার সম্পদকেও আপনি নষ্ট করছেন আল্লাহর কাছে এগুলোর হিসাব দিতে হবে তারা এই আমলগুলো করছেন না যদি কেউ করে থাকেন এই সব জিম্মাদারি যদি কেউ আদায় করে থাকেন নিজেও যদি আমল করে থাকেন সিঁড়ি মুক্ত জীবন যদি তার থাকে আমাদের কোনো আপত্তি নাই নিজের সংশোধনের জন্য এমন কারো সাথে সম্পর্ক গড়তে আমাদের কোনো আপত্তি নাই সাহাবা ইকরাম আল্লাহ রসুলের দরবারে গিয়েছেন কেন গিয়েছেন আত্মশুদ্ধির জন্য জানবো রসুলের নাইব যারা সাহাবা কিরাম তাবি তবে তাবি আজ পর্যন্ত হকানি আলেমরা সকলের কাছ থেকে আমরা জানবো তারা আমাদের এবাদতের মাধ্যম নয় এবাদত করব সরাসরি আল্লাহর কারো মাধ্যমে জানবো কিন্তু কারো পূজা নয় মানার নামে এমন মানা নয় যে আমার আল্লাহ কি বলছেন তার ধার ধারে নাই আমার রসুল কি বলছেন তার ধার ধারে নাই সমস্ত ওম্মাহ কি বলছে তার ধার ধারে নাই আমার গুরু আমাকে যা বলেছে আমি তাই মানবো এটা তো সিরিক ছাড়া কিছু না আল্লাহ হদায়ত নসিব করেন আমাদের সবাইকে আল্লাহ মুক্তমা শিক্ষা দেয় এক নম্বর গুণ নিজে কোরআন পড়ে মানুষকে শোনায় দুই নম্বর গুণ হচ্ছে কোরআন মানুষকে শিখায় তিন নাম্বার গুণ হচ্ছে যিনি মানুষকে হিকমা শিখায় হিকমা আসলে বহু রকমের তাফসির ব্যাখ্যা আছে হেকমার সহজ কথা হচ্ছে যিনি আল্লাহর রসুলের যে সমস্ত জীবন আল্লাহ রসুলের যে হাদিস যে সুননা এগুলো মানুষকে শিখায় হাদিসের কথা বলে বানানো কিস্সা কাহিনী দিয়ে মানুষকে কাদায় না হাসায় না আল্লাহ রসুল যে সমস্ত কথাগুলো বলেছেন আল্লাহ রসুল যে কাজগুলো করেছেন অথবা সাহাবায়ক রাম রসুলের সামনে যে কাজগুলো করেছেন রসুলের সম্মতি ছিল সেই সব বিষয়গুলো মানুষকে শোনায় দিনের সাথে দিনের উপর আমল করার জন্য মানুষকে এই সমস্ত কথাগুলো দিয়ে উৎসাহিত করে সেই হচ্ছে প্রকৃত না এ সেই হচ্ছে প্রকৃত রাহবার সেই হচ্ছেন প্রকৃত মুরব্বী তিনি হচ্ছেন প্রকৃত আওয়ালী দিন বলি যে কথাই বলুন না কেন এই যোগ্যতা যদি থাকে তাহলে প্রকৃত অর্থে তার সাথেই সম্পর্ক গড়া যাবে তার কাছেই যাওয়া যাবে আপনাকে বিভ্রান্ত করবে ওই ইহুদিন আসার আলিমরা যেমনটি করেছিল যাদের সম্পর্কে রবাহ আলমিন স্পষ্ট বলে দিয়েছেন তাদের মকসাদ তো একটাই অন্যায় তারা মানুষের সম্পদ গ্রাস করার জন্যে ধর্মকে বেছে নিয়েছে বিভিন্নজন বিভিন্ন কাজ করে তারা ধর্মকে বেছে নিয়েছে নিকৃষ্ট এক পন্থা যদিও তাদের দৃষ্টিতে এটা খুব লাভজনক ব্যবসা প্রিয় বন্ধুগণ তিনটা জিনিস গেল চার নম্বর হচ্ছে ওইউজ এক কি যারা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আত্মা পরিশুদ্ধ করবেন আল্লাহ তারা এমন কোন রাস্তা দেখাবেন এমন কোন আমল বাতলে দিবেন কোরআন এবং এখানে সুন্না মোতাবিক্ষা কোনো রাস্তা বাতলে দিলে হবে না কোরআন করে কিনা আমি যে পথ বাতলে দিলাম করে কিনা। কিনা। হাদিস আছে এগুলো আমি দেখবো সাহাবাদের আমল আছে কিনা যদি এর মধ্যে থাকে আর গন্ডির মধ্যে থাকে তাহলে গ্রহণযোগ্য আমি এমন কোন সাধনা বাতলে দিলাম আজকে আমরা বিভিন্ন সাধনার কথা শুনি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় এমন এমন সাধনার মধ্যে রাখেন পদ্ধতি অবলম্বন করবে না মুসলমানের আদর্শ আলমী নির্ধারণ করে দিয়েছেন মুসলমানের আদর্শ তো তার প্রিয় নবী বিভিন্ন ধর্ম থেকে বাছাই করে মেহনত করা এটা আসলে সিরিকই নামান্তর এটা সিরিক আমার ধর্মকে আমি বিকৃত করে দিলাম কে অধিকার দিয়েছে আমি কি নবী তাহলে তো রকম আমি নবুতের দাবি করলাম নব্লা আমি কি নবী আমি শরীয়ত প্রণেতা যে আমি ইচ্ছা করলেই শরীয়তকে আমার মতো করে সাজিয়ে নিতে পারবো মাক্সাদ হাজারও ভালো থাকুক উদ্দেশ্য হাজার ও ভালো থাকুক পন্থা যদি ঠিক না হয় পদ্ধতি যদি ঠিক না হয় তাহলে কখনও সে সফল কাম হতে পারে না আমরা এক আলোচনায় এ বিষয়ে বলেছিলাম যে দাওয়াতের জন্যে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে তিনটা এক হচ্ছে আমার নিয়ত শুদ্ধ থাকতে হবে আমি যে বক্তব্য দিব ওই বক্তব্যও শুদ্ধ থাকতে হবে এবং আমার পন্থা পদ্ধতিও শুদ্ধ থাকতে হবে এই তিন বিষয়ে যদি পাওয়া যায় দাওয়াতের ক্ষেত্রে তাহলেই আমি সফল কাম হব যাকে দাওয়াত দিচ্ছি দিনের জন্য তাকেও আল্লাহ তালা হদায়ত নসিব করবেন আমার নিয়তি যদি গর্বরই থাকে আমার বক্তব্য যদি গর্বরই থাকে বাজে বানানো কিস্সা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করলাম দিনের প্রতি আনার উদ্দেশ্য আমার হাজারো থাকুক এটা একটা ভ্রান্ত পথ ভ্রান্ত পদ্ধতি রসুলের সাল্লাহ আলি ওসাল্লামের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কাউকে দিনদার বানানো এটা সম্ভব নয় আল্লাহ তালা সহি আমাদেরকে প্রিয় বন্ধুগণ আমরা এর আগে বলেছি আত্মা পরিশুদ্ধ করার এই মেহনত যারা করেন প্রকৃত অর্থে তারাই আল্লাহ তারাই রাহাবার হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আমার নিজের আত্মাই যদি অপবিত্র হয় আমি নিজেই যদি অপবিত্র মানুষ হই আমি নিজেই যদি গুণার মধ্যে লিপ্ত থাকি আমি নিজেই যদি সরিয়া না মেনে চলি তাহলে আমি কি করে অন্যের আত্মা পরিশুদ্ধ করার মেহনত করতে পারি এটা অসম্ভব এটা অসম্ভব নাপাক দিয়ে নাপাক ধোয়া যায় না পেশাব দিয়ে নাপাক দূর করা যায় না এটা অসম্ভব নাপাক মাটির উপর তায়ামমুম করা যায় না এটা অসম্ভব সম্ভব হচ্ছে পবিত্র পানি লাগবে নাপাক দূর করার জন্যে আমি নিজে যদি পবিত্র হই নিজে যদি মুক্ত হই তাহলে না আরেকজনকে আমি সিঁড়িক মুক্ত জীবনের পথ দেখাতে পারবো আমি নিজে যদি মুক্ত জীবন করতে পারি শূন্য উপর চলি सुन्नार्पर चलारे उत्साहित करतेबीजेतीदाती कार्यकलापर मध्य जर्जरित जड़ित शिक्षा जरा आसमी मुहिद एक आल्ला के विश्वास कर एक रसुल के नबी हिसाब से मान और रसुलर सुन्ना के आदर्श हिसाब से ग्रहण करब ये असम्भव यज तरबुल आलमीन ओ समस्त সম্ভব মানুষকে আমলের কথা তোমরা হুকুম করো অথচ তোমরা নিজেদেরকে ভুলে আছো নিজেদের কোন খবর নাই তোমরা কিতাবও পড়ো সব জেনারেশন কাজগুলো করছ তোমরা কি বুঝো না বুঝার ভান করছো রবুল আলেম তাদেরকে ধমকের সুরে বলছেন এই কথা প্রে বন্ধুগণ আজকের দুনিয়ায় এই অবস্থায় আমরা লক্ষ্য করছি আজকের পৃথিবীতে এই অবস্থায় আমরা লক্ষ্য করছি কিছু মানুষ নিজেদের পকেট ভারী করার জন্যে আমাকে আপনাকে সাধারণ মুসলমানকে সরল প্রাণ মুসলমান যারা আল্লাহকে পেতে চায় আল্লাহ তাদের দিলটা তাদের মনটা কত উদার ছিল কত চমৎকার ছিল তারা আল্লাহকে পেতে চায় তারা তারা মাহবুদকে পেতে চায় তারা জান্নাত পেতে চায় এই সুন্দর দিলের মানুষগুলাকে আমি মুশরিক বানিয়ে ছেড়ে দিলাম আগে অবস্থায় ভালো ছিল গুণাহ করতো তওবা করার সুযোগ হলে আল্লাহ করে দিতেন কোন ন্যাক আমলের মাধ্যমে মাফ করে দিতেন যেহেতু করেছেন ইন্নাল হাসান আত ইউদ্না সৈত অনেক ন্যাক আমল আছে যেগুলো বদা আমলকে মিটাইয়া দেয় এমন ন্যাক আমল তাদের করার তৌফিক হতো কিন্তু আপনি তো তাকে মুশরিক বানায়া দেওয়ার কারণে এখন তার পক্ষে কোনো ন্যাক আমল করাও তো সম্ভব নয় কি করে দিলেন একজন মানুষকে আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকেই হেফাজত করেন যারা নিজেরা গিয়ে বিভ্রান্ত হচ্ছে মুশ্রিক হয়ে ফিরে আসছে আর যারা মুশ্রিক বানাচ্ছে আল্লাহ সবাইকে সমস্ত মানুষকে চলে আসার আসার ফিরে না আমিন প্রিয় বন্ধুগণ এমনই আরেকটি আলোচনা আমরা আগামী পর্বে করবিনা আমাদের সাথে আবারও অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 আপনার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় तीन चार शून्योड तीन शून्य बेमेल कर কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের রীতি নীতি আমার দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম देखे बीर अनुष्ठान जालशाए ला आज रत साढ़े नटाय बान सम्प्रचार सकाल आठ टाय बांगे बीस टी बांगल्